Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innalhamdulillah, na'madhu wa nasta'inuhu wa nasta'ogfiruhu. Wa na'udhu billahi min shururi anfusina wa min siyyaati amalina. Min yahdihillahu فلا wa min yudlil falahadiyalah. Wa ashadu an la ilaha illallahuhu wa ahdahu la sharika lah. Wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alihi wa ala সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ একক আলমিনার কোন শরিক নেই যার সত্তাতেও কোন শরিক নেই যার নাম গুণাবলীতেও কেউ শরীফ নেই এবং যার কাজেও কোন শরিক নেই যার এবাদত বন্দীগিত কোন শরিক অংশীদার নেই সালাতাম নাজিল হুফিনী মাহমুদ রসুল্লাহ উপর যিনি আল্লাহর একত্র তৌহিদ দিয়ে দাওয়াত শুরু করেছেন এবং সারা জীবন দিতে থেকেছেন শেষ জীবন পর্যন্ত আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিরা সম্পর্কে চলে আসছে আজকে পর্ব নম্বর উনিশ তারিখ পহিলা রবিউল আউবাল ১৪৪২ বিয়াল্লিশ মোতাবেক আঠারোই অক্টোবর ২০২০। বিষয়বস্তু আজকের হচ্ছে বড় সির্ক সম্পর্কে দেখে আরবিতে শিরকুল আকবর বা সিরক আকবর বলা লেখক বলছেন মাহ হুল আকবর বড় শির্ক কি বড় শির কি জিনিস বা কাকে বলে বলছেন যে হুয়া ইতেুল আবদে মিন দুন ইল্লাহে নিদ্দন কোন বান্ধা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন শরিক যদি স্থাপন করে বা গ্রহণ করে আল্লাহ মানে এই নয় আল্লাহকে অস্বীকার করে মানে আল্লাহ রবুল্লা আলমিন একমাত্র সত্য মাহবুত তিনি এলাহ তিনি সৃষ্টিকর্তা তার সাথে কোনো কিছুকে যদি শরীর স্থাপন করে সেটা অন্তর থেকে এই শিরকি বিশ্বাসের মাধ্যমে কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে শির্ক অন্তরের শির্ক হতে পারে কথার দ্বারা শির্ক হতে পারে কাজের দ্বারা শির্ক হতে পারে তো যে যেকোনো আল্লাহর বান্দা মানুষ জিন যদি আল্লাহ রব্দুল্লা আলমিনের সাথে শরিক স্থাপন করে তাহলে একে বড় শির বলা হয় এমন ভাবে শরীর স্থাপন করল ব্যাখ্যা করছেন এখন বিশ্বজাহানের প্রতিপালকের সমকক্ষ সমতুল্য মনে করলেন আহাদ আল্লাহ রব আলিনের সমতুল্য সমকক্ষ কেউ নেই যদি আল্লাহ সমকক্ষ সমতুল্য মনে করে এটি একটি বড় শিখব যেটিকে বলা হয় ভালোবাসার ক্ষেত্রে বড় শিখ আল্লাহর মত করে তাকে ভালোবাসে যেমন দেব দেবীর পূজারীদের দেবদেবীর সাথে ভালোবাসা যারা মাজার পূজা করে মাজার ও মাজার যাদের মাজার বা কবর পূজা করে থাকে তাদের যে ভালোবাসাটি সেই ভালোবাসা আল্লাহ রব আল মতো করে ভালোবাসা বরং তার চাইতে বেশি দেখ যারা। তার আল্লাহ ছাড়া অন্যকে যার উপাসনা করে যাকে ডাকে তাকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে বাস্তব প্রমাণ যদি দেখতে চান দেখবেন যে আল্লাহর সামনে তাদের কান্না আসছে না মসজিদে তাদের কান্না নেই সালাতে ভেতরে কান্না নেই শেজদাতে কান্না নেই তাদের কিন্তু মাজারে গিয়ে দেখেন কি কান্না এই কান্না যদি রবের কাছে করতে পারত তাহলে তাদের দেন দুনিয়া সব সুন্দর হয়ে যেত এই দেখা যায় রাফেজি শিয়াদেরকে মক্কামুদ্দিনা যারা এসেছেন এরাকে কে জীবনও দেখবেন না যে মসজিদে নবিত অথবা মসজিদে হারামে তারা কান্না কাটি করছে আল্লাহর কাছে এবার বন্দি করছে খুশুর সাথে মনোজীব জীবনও দেখবেন না তারা মসজিদ থেকে তারা বেরিয়ে চলে যায় যেমন শায়তান পালায়ন করে আজান শুনলে পক্ষে যাবেন আলবাকিতে বাকির যে কব্রস্থান যাকে যারা বুঝে না অথবা যারা বিদাত পন্থী তারা জান্নাতুল বাকি বলে বাকির কবরস্থানের উপাসনা করে বা অন্য কে আল্লাহর মতো করে ভালোবাসে এর প্রমাণ তাদেরকে ভয় করে আল্লাহকে ভয় করার মতো করে জি আল্লাহর ভয় নেই কিন্তু বাবার ভয় গত বছর চাদর চড়াইতে গেছে খাসি মরগুনে গেছে না গেলে এলাকায় পীর বাবা এসেছে দেখা শেখা না করলে মরিদ না হলে সর্বনাশ হয়ে যাবে এগুলি হচ্ছে বড় শিখ ওয়ালি ও এলেই তার কাছে শরণাপন্ন হয় আশ্রয় নেই ওয়াদ ও হো তাকে আহ্বান করে ইয়া গোস ইয়া গরিব নওয়াজ হুসেন এভাবে ডাকে ভয় করে আশা ও আকাঙ্ক্ষা রাখে যেমন তৌহিদবাদী মমিন মুসলিমরা আল্লাহর কাছে মনের সমস্ত আশা ব্যক্ত করে এবং আশা রাখে যে আল্লাহ আমাদের কল্যাণ করবেন তারা সেসব উপাস্য বাতিল আতিল কাছে আশা রাখে জি বাবার দরবার গেলে খালি হাত ফিরে আসে না আশা রাখে কেউ সন্তানের আশায় যায় কেউ রোগের আরোগ্যের আশায় যায় কেউ বলা মুসিব দূরীকরণের জন্য যায় তাদের কাছে ধর্ম দিতে ওই আর কাবুই এলেই এবং তার দিকে আগ্রহী হয় উদ্গ্রীব হয় বা তার অভিমুখী হয় ওয়া তো আলি এবং ভরসা আস্থা ভরসা রাখে যেমন তাবিজ যারা বেঁধে রাখে পুরো তাবিজের ভরসা তাবিজ থাকলে তাদের মনে বল আছে আর তাবিজ যদি ছিঁড়ে ফেলে দেন কেটে ফেলে দেন তাহলে হাহাকার অবস্থা আল্লাহর তারা আল্লাহ ছাড়া অন্যের আনুগত্য করে আল্লাহর নাফারমানি করে দণ্ডবিধানকে উপেক্ষা করে আর মানবরচিত বিধানের বাস্তবায়ন করে মানুষের যেসব রীতি রয়েছে বিশ্বাসীকার অথবা আল্লাহর অসন্তুষ্টি ক্ষেত্রে তার অনুসরণ করে অনুসরণ ভালো কাজে কোরআন শীকৃত কাজে আপনি ভালো মানুষের অনুসরণ করেন আমরা ভালো ফলো করি আনুগত্য করা আল্লাহর আনুগত্য রয়েছে আল্লাহর কথাই বলেছেন আল্লাহর দিনের কথাই মানুষকে বাদ আর পিতা মাতার আনুগত্য শাশুকের আনুগত্যের ক্ষেত্রে শর্ত লাগানো হয়েছে যতক্ষণ পর্যন্ত তারা বৈধ কাজের নির্দেশ দেবে বাপমা যদি অবৈধ কাজের নির্দেশ দেয় তাহলে তাদের আনুগত্য করা যদি ইসলাম বিরোধী কোন নির্দেশ দেয় তাহলে তাদের কথা মানা শীর্ক করা পারে তো ফির তা আহ বা শিরকত আহ ইত্যাদি বা অনুসরণ ক্ষেত্রে শীরক হইতে পারে যদি আল্লাহকে অসন্তুষ্ট করে কারো অনুসারী হয় ইত্যাদি ইত্যাদি এক কথাই বলতে গেলে শুরুতে আমি বলেছি আল্লাহর প্রশংসা করতে গিয়ে যে আল্লাহ রবুল্লা আলমের নাম গুণাবলিতে শির করা অথবা আল্লাহ রব যতগুলি কাজ রয়েছে যা একমাত্র তিনি করেন তাতে কাউকে শরীর স্থাপন করা কেউ হ্যা দিতে পারে কেউ মেরে দিতে পারে কেউ রিজিক দিতে পারে কেউ ছেলে দিতে পারে কেউ রোগ ভালো করতে পারে কেউ মনস্কামনা পূরণ করতে পারে কেউ নিয়ন্ত্রণ করে এই সমস্ত হচ্ছে রবু বিয়াতে শির্ক শির্কে রবু বিয়া আল্লাহর এবাদতবন্দীতে আল্লাহ করা আল্লাহাই করা আল্লাহের জন্য মানত করা আল্লাহ আল্লাহ করা যত রকম এবাদবন্দীগী রয়েছে সেটা অন্তরের এবাদবন্দিকে হোক বাচনিক এবাদবন্দি হোক অথবা কর্মগত এবাদবন্দিগী হোক সমস্ত কিছু আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা হচ্ছে তবহিত আর আল্লাহ স্যার অন্যের দিকে এটা হচ্ছে বড় শিল্প এরশাদ করছেন একটি আয়াত নিয়ে এসছেন এখানে লেখক এই শির্কের ভয়াবহতা সম্পর্কে সুরানী নিসার আয়াত নম্বর আটচল্লিশে রয়েছে আর আয়াত নম্বর ১১৬ রয়েছে এই একই আয়াত প্রথম অংশটি একই রকম আল্লাহ আয়ুষ নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে সিরক করা ভুলি কেউ যদি আল্লাহর সাথে শরীর স্থাপন করে তো আল্লাহ কখনো ক্ষমা করবে না যদি এই শিরকের ওপর মৃত্যুবরণ করে এখানে এই কথাটি উজ্জ রয়েছে কেউ যদি বড় শির করে মারা যায় বিনা তবায় তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না কিন্তু এখানে বড় শির না ছোট শির্ক আল্লাহ বলেন শুধু বলেছেন আল্লাহ রা কাব আল্লাহর সাথে সির করা হলে আরসি অবস্থায় মারা গেলে ওই ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবেন না অধিকাংশ বা আফিদার আলমাইকার বা যে যেকোনো সাবজেক্ট দিনের আলমাইকার বলেছেন বড় সির করেই কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে মারা গেল তবা করল না তবা করে যদি ফিরে চলে আসে তো সে মুসলিম হয়ে গেল যখন কাফের অমুসলিমরা তবা করে ইসলাম গ্রহণ করছে ওই রকম কিন্তু কেউ শির্ক করলো আর বড় শিরকের উপরে মৃত্যু হয়ে গেলো তাহলে আল্লাহ তাকে মাফ করবেন না কারণ সে ইমান ভঙ্গকারী অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে আর ইমান ইসলাম ছিলই না কিছু গবেষকাল বলছেন যে আল্লাহ যেহেতু যদি মৃত্যুবরণ করে তবুও আল্লাহ মাফ করবেন না আর ছোট সির করে যেগুলি কাবিরা গোনা কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত করে না ইসলামের গণ্ডিতে থাকে তবে কাবিরা গোনা করে ছোট শির মাধ্যমে ছোট সীর করে আলোচনা ইনশাল সামনে সত্যি বড় অথবা ছোট যে কোনো রকমের শিরকি আখিদা আমল বা কথা এসব করে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ মাফ করবে শিরকের গোনা নিয়ে যদি মারা যায় বিনা সংশোধনে বিনা তবাই তো আল্লাহ মাফ করবেন না বড় সির্কের ক্ষেত্রে এই জন্য মাফ করবেন না যে সে ইমান ভঙ্গ করে মারা গেছে ছোট সির্ক সিরক এত বড় অপরাধ যদিও ছোট সির্ক কিন্তু এমন কাবিরা গোনা অন্য অন্য কাবিরা গোনার চাইতে বড় তার নাম হচ্ছে সিরক আল্লাহর সাথে শরীরকে স্থাপন করা সুতরাং ছোট সিল করে কেউ যদি মারা যায় বিনা তবায় তো আল্লাহ মাফ করবেন না তাহলে কি করবেন স্থায়ী শাস্তি দেবেন না ক্ষেত্রে যেহেতু ছোট শিল্প করে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে মুসলিম ফাসে কোন নাগার হয়ে মারা গেছে কাফির হয়ে মারা যায়নি সুতরাং তার জন্য শাস্তি রয়েছে আল্লাহ বিনা শাস্তিতে ক্ষমা করবেন না এটি হচ্ছে দ্বিতীয় মত আর বড় শির করে কেউ যদি মারা যায় তাহলে সে যেহেতু ইসলাম নষ্ট করে মারা গেছে সুতরাং সে চিরস্থায়ী জাহান্নামি হবে প্রথমাত্রে কি বললাম যে যদি বড় শির করে কেউ মৃত্যু বরণ করে তাহলে কখনো মাফ করবেন না চিরস্থায়ী জাহান হবে শেষ পরিণাম আর ছোট শির করে কেউ যদি মৃত্যু বরণ করে তাহলে অন্য অন্য গুণার মতো কেউ চুরি করে মারা গেছে কেউ মিথ্যা কথা বলে মারা গেছে কেউ বিবদ করে মারা গেছে কেউ চুগল করে মারা গেছে কেউ হারাম খে মারা গেছে অন্য যত কাবিরা গোনা রয়েছে ওই রকমই ছোট শির করে মারা গেছে কাবিরা গোনা করেছে ক্ষেত্রে ওই হবে যে আল্লাহর মর্জি আল্লাহর ইচ্ছা ইনশা আজুয়া ইনশাফার আল্লাহ চাইলে শাস্তি দেবেন তারপরে ক্ষমা করবেন আর আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন কারণ সে মুসলিম ছিল কিন্তু ছোট শিরকে লিপ্ত হয়ে মারা গেছে নিচের কোন গোনা যদি করে মারা যায় তাহলে আল্লাহ ক্ষমা করতে পারেন তবে সবাইকে লেমাইয়াশা যাকে আল্লাহ চাইবেন বিনা তবাতে মারা গেছে কাবিরা গনা করে বিনা তবাতে মারা গেছে আল্লাহ ইচ্ছা করলে বিনা শাস্তি দিয়ে করে দেবেন আল্লাহ ইচ্ছা করলে দুনিয়া শাস্তি দিয়ে মাফ করবেন কবর কিছু আল্লাহ মাফ করে দেবেন বিনা তবাতে গনার ক্ষেত্রে আর কলামায় কেরামগন বলেছেন যারা মহাত্মে গবেষক যে যারা রেনামাজি সালার তাদের অপরাধটি শির্কের সমতুল্য সির্কের চাইতে নিম্ন মানের নয় সীরকের নিচের নয় সুতরাং বেনামাজি করবেন মুসলিম যদি আল্লাহকে ভয় রাখে এবং পরকার বলে চিন্তাশীল হয় কখনো নামাজি হয়ে মারা যাবে না যেমন বড় শির করে মারা মারা যাবে না মুক্ত হবে এবং পাঁচ অক্ট সতরা কাত দৈনিক সলাত্তের হেফাজত করবে যাতে করে তার ইসলামটিকে থাকে আর যে ব্যক্তি আল্লাহর সাথে মহা রচনা করশো ষোল আল্লাহরা কবি নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শির করা হলে তবে শখের নিম্নমানের কোন গন কেউ যদি ঘরে মারা যায় তাহলে যাকে চাইবেন আল্লাহ মাফ করবেন তারপরে বলছেন কমাইল্লা আর যে আল্লাহ করে সেই ব্যক্তি গুমরাহির অনেক দূরে পৌঁছে গেল সুদূর ভ্রষ্টতে পৌঁছে গেল সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে চলে গেলাম এইরকম সুরাম মা এদের আচরণ বাহাত্তর আল্লাহ জেনে রাখো যে ব্যক্তি আল্লাহর সাথে তার ওপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে নিষিদ্ধ কখনো জান্নতে যাবেনা মুশুর ও মা ও এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামী হবে বড় শির করে যদি কেউ যুদ্ধকরণ করে তার উদাহরণ হচ্ছে যেন সে আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে আকাশ থেকে যদি কেউ আছাড় খেয়ে পড়ে তাহলে তার কি কোনো অস্তিত্ব থাকবে আকাশে যেতে হবে না এই যে ফ্লাইটের দুর্ঘটনা হচ্ছে এই দুর্ঘটনার শেষ পরিণাম তো আপনাদের জানা আছে মানুষের লাশটা কি পাওয়া যাচ্ছে লাফা মাত্র কয়েক কিলোমিটার দূরে হ্যাঁ ধরেন আট থেকে নিয়ে দিয়ে দশ বারো কিলোমিটার দূরে ফ্লাইট উঠুছে সেখান থেকে যদি আছাড় খেয়ে পড়ে তাহলে অস্তিত্ব পাওয়া যাচ্ছে না খুঁজে কোথায় যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেই জাহাজের মালবাগুলি তো ঠিক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে শরীর স্থাপন করে সে আল্লাহর কাছে এত নিকৃষ্ট এবং কাছে এত মূল্যহীন এবং সেই ব্যক্তিকে শায়তান এমন ভাবে গ্রাস করেছে যেন আকাশ থেকে সে আছাড় খেয়ে পড়েছে ফাত হতো অতপার তাকে পাখিতে ছোমরে নিয়ে চলে গেছে আকাশ থেকে যখন পড়ছে তখন আকাশে আকাশ পথে যখন থাকে জমিনার আকাশের মাঝে তখন কিন্তু ওজন ওজন হালকা হালকা হয়ে যায় ঠিক ওর সাথে এখানে একটা সাইন্টিফিক দিক রয়েছে তুলনা করা হয়েছে যে ব্যক্তি শির করে তার ওজনটা ইসলামে এত হালকা হয়ে যায় এত মূল্যহীন হয়ে যায় এত ওজনহীন হয়ে যায় যে কোনো মূল্যই থাকে না সারা জীবনে পাহাড় সৌপরিমান যদি নেক আমল করে থাকি। এবাদবন্দী করে থাকা আল্লাহ সমস্ত ধ্বংস হয়ে গেল মূল্যহীন যেন তাকে পাখিতে ছৌ মেরে নিয়ে গেল মাকান অথবা ঝড়ো বাতাসে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে নিক্ষেপ করলো শুধুর স্থানে সাহিফ অনেক দূরে কোথায় যে আকাশ পথ থেকে উড়িয়ে নিয়ে গেছে যখন আকাশ থেকে আছাড়িকে পড়ছিল শিখ ওই রকমই মুসরে অবস্থা যারা শিখ করে বা শিরকি জীবনযাপন করে শিরখি ধর্ম কর্ম করে তাদের অবস্থা এরকম একদিকে আল্লাহর কাছে একেবারে ওজনহীন মূল্যহীন কোন মূল্য নেই সামান্য করেন না তাদের অন্যদিকে শয়তান এমন ভাবে তাদেরকে গ্রাস করেছে শয়তান এমন ভাবে তাদের ওপর বিস্তার লাভ করেছে যে তারা জি যেমন যেকোনক ওই রকমের যে কোনো অবস্থায় ধ্বংস মুশরেকের বহুত্ববাদের যেমন আকাশে যদি কোনো কিছু উড়তে থাকে তো অস্তিত্ব কোথায় যে গিয়ে ধ্বংস হয়ে যায় নবী কারিম সালাহ বলেছেন আল্লাহর হক সম্পর্কে আর বান্দার হক সম্পর্কে আল্লাহ প্রসিদ্ধ হাদি সাহিব আল্লাহ বাদ আল্লাহর হক হচ্ছে তার ইবাদত করবে সাইয়া তার সাথে কোনো কিছুকে শরিক করবে না ও হাকুল ইবাদে আর বান্দার হক হচ্ছে আল্লাহর উপর আল্লাহ আল্লাহ যে আল্লাহর সাথে শরিক স্থাপন করে না তাকে আল্লাহ না যদিও কোন হা আল্লাহ ক্ষম করে বিভিন্ন ভাবে ক্ষমা হয়ে যাবে যদি তৌহিদ ঠিক থাকে ও সহজ ভাষায় তৌহিদ যদি ঠিক থাকে আর আমলে যদি ঘাটতিও থাকে তবুও আল্লাহর ক্ষমা এবং আল্লাহর রহমত তাকে সামিল করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবে আজাব দিয়ে ক্ষমা করবে অথবা বিনা শাস্তি দেওয়ায় ক্ষমা করবেন পক্ষান্তরে তৌহ যদি না ঠিক থাকে আর পাহাড় সম পরিমাণ থাকে কোন কাজে আসবে না শির করার মাধ্যমে মানুষ দিন ইসলাম থেকে বেরিয়ে যায় অর্থাৎ মুসলিম থাকে না তার নাম আর মমিন মুসলিম থাকে না তার নাম মুশরেক তার নাম কাফের মক্কার মুশরেকদেরকে এই জন্য মুশরেক আর কাফের বলা এবং মুসরে বলবাহিক দেখতে পাচ্ছি যে তারা সিরকি কর্মকাণ্ডে জড়িত রয়েছে এবং কুফরিতে জড়িত রয়েছে সেটা নাস্তিক কাফের হোক অথবা বহুত্ববাদে মুশরে কাফের হোক সবগুলি একই আর যদি শিরকুফরি গোপন রাখে তাহলে তাদেরকে আকিদার মুনাফেক বলব তারাও কাফের মুশরেকদের মতে বরং তার চাইতে অনেক ক্রিস্ট কারণ তারা আরো বিষাক্ত তারা নিজের চেহারাকে গোপন রেখেছে অনেকে টের পাবে না মুসলিম সমাজে দেখে মনে করবে যে এরা মুসলিম কিন্তু এরা ইসলামের চরম শত্রু মুনাফিকরা এই জন্য মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আরো বেশি সতর্ক করেছেন কোরআনিক যারা প্রকাশ করে তারা যেমন যেমন মক্কার কাফেরা ও অন্য কাফের মুশ্রিকরা অল মুহ আর যারা শিরকে গোপনকারী কাল মোনাফে যেমন যারা মুনাফে কপট ছিল মদিনায় যেমন ছিল প্রথম যুগের মোনাফিকরা আর যুগের যুগের মুনাফিক সব জায়গায় রয়েছে বিশেষ করে মুসলিম দেশে মোনাফিকদের সংখ্যা আরো বেশি হেরুন আল ইসলাম যারা মোনাফিক কাদেরকে বলা হয় আপিদার মুনাফেক মোনের মুনাফিক বলছি আমলের মোনাফেক যাদের মধ্যে মোনাফিকের চরিত্র আছে কিন্তু তাদের ইমান নষ্ট হয় নাই কাবিরাগোনায় লিপ্ত করেছে। যারা ইসলাম প্রকাশ করে অয়ুগ তে হেরুন কুফর আর কুফরিকে লুকিয়ে রাখে মানুষকে জানতে দেনে না যে আমরা ইসলাম বিদ্বেষী ইসলামের শত্রু মুসলিম সমাজ যেহেতু তারা কিছু ফায়দা লুটতে চায় মোহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে এর সাদ করেছেন জাহান্ন সর্বনিম্ন স্তরে অবস্থান করবে জাহান্নামে পলান তাজাদ আলহ্নসিরা তাদের কোন সাহায্যকারী পাবে না কোন সুপারিশ তাদের জন্য হবে না ইন্নাল তা তবে যারা মুনাফিক হয়তো এক সময় ছিল কিন্তু তবা করে নিয়েছে তবা রাস্তা কাছে খোলা আছে আল্লাহ যে কত দয়ালু এত বড় বড় অপরাধীদের সামনে তবা রাস্তা খুলে এবং তারা সংস্কার সংশোধন করে এবং আল্লাহকে আঁকড়ে ধরল। এগুলি হচ্ছে লক্ষণ যে সে তবা করে নিয়েছে বিশুদ্ধ তবা করেছে কাটি অন্তর থেকে করেছে কি তবা করার প্রমাণ হচ্ছে ইসলাম নিজের সংশোধন করে সামবিল্লাহ আল্লাহকে আঁকড়ে ধরেছে হ্যাঁ গাইরুল্লাহকে আঁকড়ে ধরে নেই এটাও করছে ওটাও করছে এমন নয় সব জায়গায় কাল দিচ্ছে না এরকম না ওয়াখলাসু দিনুলিল্লাহ আর একটি লক্ষণ হচ্ছে তারা তাদের দিনকে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করেছে শিব কুফুলি মুক্ত হয়ে গেছে সুতরাং এমন নয় তারা যে তাদেরকে মসজিদেও দেখা যায় মাজারেও দেখা যায় আবার চার্চেও দেখা যায় তাদেরকে আবার মন্দিরও দেখা যায় সব পূজাপাটে দেখা যায় সব ধর্ম কর্মা যায় ওয়াখলাসু দিন্লা আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ একশো ছিয়াল্লিশ ছাড়াও অনেক আয়াত রয়েছে এই শিল্প সম্পর্কে এখানে আজকের আলোচনা শেষ করলাম আল্লাহ রবাহ আমাদেরকে তৌফিক দান করেন সন্নাতির সমস্ত বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে নেয়া যেন দান করেন আল্লাহ আমাদের দুনিয়া দুনিয়ার সার্বিক জীবনে যেন বরকত দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন্লাহ